আবু মুসা রাজেলাহতালাহনু হতে বর্ণিত তিনি বলেন আমাদের কাছে নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর আবির্ভাবের খবর এসে পৌঁছল তখন আমরা ইয়ামানে ছিলাম আমরা একটি নৌকায় আরোহণ করলাম কিন্তু আমাদের নৌকা হাবাসায় নাজাসির নিকট নিয়ে গেল সেখানে জাফর ইবনু আবু তালিব রাজেলাহুতু আল্লাহ এর সাথে সাক্ষাৎ হলো আমরা তার সাথে থাকতে লাগলাম কিছুদিন পর আমরা সেখান হতে রওনা হলাম এবং নবী সাল্লু আলাই সাল্লাম যখন খায়বার বিজয় করলেন তখন আমরা তার সাথে মিলিত হলাম আমাদেরকে দেখে তিনি বললেন হে নৌকার আরোহীরা तुम्हारा दूट हिजरत लाभ करो